ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন আশি হিজড়িতে এনতে কাল করেন একশ পঞ্চাশ এই যুগটা খাই একটা যুগ মানে তিনি যুগে জন্মগ্রহণ করেছেন তো নবীলাম বলছেন খাই যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ মানে আমার সাহাবিদের যুগ तार तार तावे, तावे, तावे तावे जुगेर, जुगेर बोलसे। गाली गुरा उ সেই ধ্বংসর মুখে ফেলে দিল কারণের যুগের যুগের মানুষকে ইমামতকে অস্বীকার করা তার অর্থ হইল তিনি যে যুগের মানুষ তাবে যুগের সেই যুগের তাবেইনেরা তাবে তাবিনেরা তার প্রসিদ্ধি তার ইমামতকে গ্রহণ করে নিছেন ওই যুগে তো শত শত আলেম ছিল তারা তো প্রসিদ্ধি অর্জন করেন নাই তারা ওই সোনালী তাহলে ওই যুগের মানুষদের ব্যাপারে যদি আমাদের সন্দেহ থাকে তা আমাদের ইমানে সন্দেহ আসবে কারণ সমস্ত হাদিস সমস্ত দিন আমরা ওই তিন যুগের সোনালী যুগের মানুষগুলোর মাধ্যমে পেয়েছি করার জন্য যদি মানে এখন যে দিন আমি বললাম যে ভাই এখন কিন্তু আজকে শুক্রবার এখন দিনের বেলা আপনারা বললেন যে হুজুর তার দলিল দিন এখন যে দিন আপনি পাইছেন কই এরকম যদি বলেন এখন দলিল দেন এখন যে দিন দলিল দেওয়া লাগবে मान इमामी परल्लाम दलिले दरकार नहीं तब जुगे मानस তিনি উমাইয়া খালাফতে জন্মগ্রহণ করছেন আর আব্বাসী খালাফতের সময় তিনি মৃত্যুবরণ করছেন দুই খেলাফত পেয়েছেন উমাইয়া খালাফত একচল্লিশ থেকে একশো বত্রিশ তিনি উমাইয়া খলিফা আব্দুল মালেক আব্দুল মালেকের সময় তিনি জন্মগ্রহণ করেছেন আর আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর তার আমলে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি শিয়া এসকল সকল মুখোমুখি হয়েছে তিনি সচক্ষে শিয়া দেখেছেন দেখেছেন খারেজি ফেতনা দেখেছেন তিনি জাহমিয়া, এসকল ভ্রান্ত বিশ্বাসী মানুষ আবু আহমতুল সরাসরি মোকাবেলা করছেন এবং ওই যুগের এই সকল আকিদার বড় বড় পণ্ডিত ছিল শিয়াদের বড় বড় পণ্ডিত, খারেজিদের বড় বড় পণ্ডিত, মতাজিলাদের বড় বড় পন্ডিত জাহামিয়াদের বড় বড় পন্ডিত কাদ্রিয়াদের বড় বড় বড় পন্ডিত তাদের সাথে এবং করার জন্য তিনি সেই যুগে বড় এক মুজাহিদ এই জন্য তিনি সবার আগে কিতাব লিখছেন আকিদার কিতাব আল এবং উনি বলছেন যে ওই মাসালা মাসাইলের যেটা হলো কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি আগে নিয়ে আসি তারপরে আকিডা ঠিক ফাই আপনি ফেঁকি মাসালা দিয়ে কি হবে আপনার আঁকিটা সেরেট ডুকানো আপনি হাত এখানে বানলে কি এখানে বানলে কি বলেন আপনার সেরে আপনার নামাজে তো নামাজে কবল হবে না আবু হানিপুর রহমতুলা ছিল উনি নাম দিচ্ছেন যে আকিদা হলো আল ফেখুল আকবর আর ফেক হলো মাসালা মাসাইল আল ফেখুল আসকার আজকে আমরা ফেকুল আসগার নিয়ে মারামারি ঝগড়া জাতি কিন্তু ফেকুল আকবর নিয়ে খবর নাই তাহলে আবুহানিফার তিন তিনবাগে বিভক্ত হয়ে যায় তন্মধ্যে ইমাম তহাবির রহমত সরাসরি ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আকিদার উপরে ছিলেন আর ইমাম মাতুরিদি এবং ইমাম আশারি আবুল হাসান আল আশারী থেকে মতামত আকিদা বেশি প্রসার হয় নাইনি আরব বিশ্বের দিকে তহাবির রহমতের আকিদাটাই বেশি প্রসার হয়েছে এই তাদের আকিদার সাথে আমাদের আকিদার কিছু কিছু পার্থক্য দেখা যায় আরব দেশের একজন মুসলিম আর উপমহাদেশের একজন মুসলিম দুইজনের মধ্যে কিছু কিছু আকিদায় গরমিল দেখা যায় অথচ তারাও শুননি আমরাও শুননি তারাও আহ্নতল জামাত আমরাও আহলুসন্নত জামাত পার্থক্যের কারণ হলো ওই যে আশাইরা মাতুরি দিয়ে আকিদা আমাদের এদিকে বেশি বিস্তার লাভ করছে তহাবিয়ার আকিদা বেশি বিস্তার লাভ করে নাই তহাবিয়ার আকিদাটা ওই আরব অঞ্চলে বিস্তার লাভ করছে এই জন্য ইমাম আবুহানি পরম আকিদা আরবে বেশি লাভ করছে আমাদের কম বিস্তার লাভ করছে আমাদের দিকে এদিকে আবুহানি পরম বেশি বিস্তার লাভ করছে ওই দিকে আবুহানি পরমতো ফেকটা কম বিস্তার লাভ করছে মানে ফেকটা এদিকে বেশি এসছে ফেক আসগারটা কিন্তু আকিদাটা আবুহানি পরমতোল্লা ওই দিকে বেশি বিস্তার লাভ করছে আচ্ছা এরপর আসি আবুহানী পর নাম হলো আবুহানিভা নি তিনি দাদা আলী রাধি আল্লাহ তিনি আলী রাধি আল্লাহ সাথে দেখা করছিলেন এবং তার বংশের জন্য দোয়া চেয়েছিলেন আলী রাধি আল্লাহ দোয়া করছিলেন এই জন্য আবুহানী নাতি সবসময় বলতেন যে আমরা আলী রাধি আল্লাহ দোয়ার ফসল মানে আমরা আলী আমাদের বংশের জন্য দোয়া করছেন এজন্য আমাদের বংশে এত বড় বড় ইমাম এত বড় বড় শিক্ষা জীবন। তিনি কোরআন কারিমের সাতজন প্রসিদ্ধ কারি আছে যারা আপনার কোরআন কারিমকে সাত ভাবে তালাবাদ করা যায় এবং একদিন আমাদের মসজিদে দেখছেন না যে সাতকারীর কোরআন তালাবাদ कैक जन सहबी जीवित सर्वशेष समय दस हिस्सरी नबी सल पृथ्वी এক জীবিত থাকবে তিনি মক্কা মোকার এক শত দশ হিজরিতে এতে কাল করেছেন নবিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী একশো বছর সাহাবিরা জীবিত ছিল তাহলে আবু আলিব রহমতুল্লাহ জন্ম হলো আশি হিজরিতে क्यों ना? ना तो से क्यों सहरा जीवित छे सहर क्या क्यों क्यों दू एक सहर देखा होता है आलमीन सठीक जिनन साधा देखा ना असुविधा नहीं सोन मानूष मान प्रमा मिथ्यार आश्रय लगभग सूर्य के प्रमाण कर मिथ्यार आश्रय सूर्य उठले देखा जाए अब्लानी रम्ला श्रेष्ठत प्रमाण करह आश्रयाररकार नहीं एक समय ग्रुप दला मारा झगड़ा मक्का पिछन चार जमत होते मान पांच वक्त नाम बीसा जमात हम मक्का मकार्रामा प्रत्येक माधबर आलदा आलदा जमात তো সেই সময় এক ইমামের থেকে এক ইমাম কার ইমামের থেকে কার ইমাম বড় এটা নিয়ে খুব ধন্দ হইত বাহাস হইত একজনে কত আমার ইমাম সবচেয়ে বড় আরেকজনে হইত আমার ইমাম সবচেয়ে বড় যেমন খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের নবীকে নিয়ে নবীর মর্যাদা বাড়াইতে গিয়ে অসংখ্য জিনিস আমরা ইসলামের মধ্যে নিয়ে আসছে। যে ওই অঙ্গসলিমদের সাথে পাল্লা দিতে গিয়ে কার নবী বড় খ্রিস্টানরা বলতেছে আমাদের নবী ইতের কিছু লোক কয় আরে মিয়া আমরা তোমরা ইবনুল্লাহ পর্যন্ত নিশ্চয় আমরা একবারে নুর মধ্যে নিয়ে যান তোমাদের থেকে আরো উপরে মানে আল্লাহ আল্লাহর একবারে আল্লাহ ছেলে না খালি করতে করতে একজনে কয় আমাদের ইমাম সাহাবি এত বড় মহাদ্দিস একজনে কয় আমাদের ইমাম আহমদিন বলে এত বড় মহাদ্দিস তা এবার যারা ইমাম আবানিফ রহমতার অনুসারী এরা বলে কি আরেমিয়া শোনো আমাদের ইমাম চল্লিশ বছর আশান্নের ওজরের নামাজামের পাবে কোথায় বানানো এবং এটা আবু নিপুর রহমতুল্লা মর্যাদা বানানোর জন্য নবী সাল্লিয়াম কয়দিন আশান্ন মাজের ওজুদি ফজরের নামাজ পড়ছে তাহলে আবু নিপুর রহমতোল্লাহ কি নবী বড় বুজুর্গ আচ্ছা সাহবাহাম লক্ষাধিক সাহবাই যারা আল্লাহর সবাই আল্লাহর আছে উনি প্রস্রাব করার নাই উনি টয়লেটে যান নাই তাহলে যদি না যান উনি সারা রাত প্রস্রাবও করার নাই টয়লেটেও যান নাই ঘুমানো নাই স্ত্রীর কাছেও যান নাই তাহলে উনি তো গুনার কাজ করছে এটা তো ইমামকে ছোট করা ইমামের বিরুদ্ধে অপবাদ দেওয়া মানে আসলে নিজের দৃষ্টিতে বাড়াইতে গেলে যায় আচ্ছা আরেকজনে কয় শোন আমাদের ইমাম একদিন বাইতুল্লার মধ্যে গিয়ে নামাজ পড়ার পর ফেলছে এক দাঁড়ানোর মধ্যে পুরা কোরআন একাডেমি পড়ে ফেলছে পড়ে ফেলার পর উনি একটা গায়বী আওয়াজ শুনছে গায়বি আওয়াজের মধ্যে বলা হয়েছে যা আবু হানি পা রাধি টুকা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আমাদেরই ম্যামের কিন্তু ঘোষণা আসে গেছে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়ে দিছে বলছে যে বা তোমার প্রতিও সন্তুষ্ট কে আমার ফলো করবো অনুসরণ করবে তাদের প্রতিও সন্তুষ্ট বলেন জন্য হানাবি মাঝাব সবাই নামাজ না পড়িয়ে মজবুত আছে জান্নাতে যাব বসে দিচ্ছে আশা করি কারণ আল্লাহ তো দিয়ে দিছে সবার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আবুয়ানি পরামতলা লেখে খালি ফল ফলি হয় গিয়ে। আমরা যেটা বলতেছিলাম সেটা হলো আবু হানিব রহমতুল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এরকম মিথ্যা কিচ্ছাক আইনের আশ্রয় নেওয়া দরকার নাই ওনার এটাই সবচেয়ে বড় যোগ্যতার প্রমাণ যে উনি তাবে যুগের মানুষ তাবে তাবি যুগের মানুষ সোনালী যুগের মানুষ ওই যুগের মানুষদের ব্যাপারে সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করেনি তো ওই যুগের মানুষ একজন আর এখন হাজার হাজার ওই যুগের মানুষের সমান না তো তিনি সাহাবাই দেখেছেন কিনা এই ব্যাপারে প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে খাল্লি তিনি বলছেন কুফাতে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদি আল্লাহ তিনি সাতাশি হিজরিতে এতেকাল করছেন আর আপনার মদিনাতে ছিলেন সাহায্য তিনি অষ্টআশি হিজরিতে এতেকাল করছেন আর মকাতে আবু কোনো গ্রহণ করেন তবে তার সাথীরা অনেকে বলতেন যে তার অনুসারীরা বলতেন তিনি সাহাবির সাথে দেখা হয়েছে ওয়ালাম ইয়সুদ্ ইন্দা আহালি নকাল কিন্তু ইতিহাস বর্ণনাকারীদের কাছে দলিল প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত হয় নাই অর্থাৎ আর কেউ কেউ বলছেন না দেখা হয়েছে যেমন আল্লাহ ইবনে কাসিরা বলছেন মালেক রা বলছে একজন তাবে তিনি আনা সিবাহ তার সাথে দেখা হয়েছে তার একটা সংকলন করছেন তাবি এবং তাবে তাবি দুইশাদ থেকে হাদিস বর্ণনা করছেন দুইশ জন উস্তাদ হাদিস এই গ্রন্থে পাওয়া যায় আচ্ছা তার সবচেয়ে প্রধান উস্তাদ যিনি তিনি একজন বড় ওই ছিলেন আবুয়ানিফার রহমতুল্লাহ ওই জায়গা দখল করছেন মানে সারা দুনিয়া তখন আবুয়ানিফার রহম্লা হাম্মাদের জায়গায় স্থলাভিষিক্ত করেন এবং কেউ কেউ মহাদাম ঐতিহাসিক তার জন छ्रेलिका पेश कर दुनिया शहरे प्रसिद्ध नाम बड़ महदेशम प्रसिद्ध हादी एस सब हादीस मे छ्रे थे हादिस आसा बसरा खोरसान बागदाद विभिन्न एलिका कायित्व पालन कर खिला तक सारा दुनिया प्रत्येक शहरे आब्ल अनुसार छात्र सब जगह विचारपति बना आबुअन से রহমতুল্লা কিছু সিরা কিছু আখলা আমাকে বলেন তো একটু শুনি তখন আহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন सबसे बेसिप करोजन प्रश्न उत्तर दीतेम वि তার যুগের দুনিয়াদার আলেম যারা ছিল তাদেরকে তিনি ঘৃণা করতেন তাদের থেকে দূরে থাকতেন দুনিয়াদার আলমদেরকে তিনি দেখতে পারতেন না এই আল্লাহ হকবার উনি দুইবার কঠিন নির্যাতনের শিকার শুনেন আপনি উনি বলছেন না আমি কোন দায়িত্ব দিব না কারণ আমি কেমন ময়দানে আল্লাহ সামনে এমনভাবে দাঁড়াইতে চাই না যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে এই বাইতুল মালের দায়িত্বের থেকে তুমি কম বেশি কি করছো না ভিসটা বেত আঘাত করছে আমরা হইলাম এই দায়িত্ব নামার জন্য তব্বির পাগল একটা এরকম পথ পাইলে আল্লাহ আকবর দশ লক্ষ টাকা ঘুষ কতজন বসিয়েছে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আব্বাসী খলিফা মানসুরের সময় উনি ছিলেন পুফা ওনারে ডেকে নিয়ে আসছে বাগদাদে এনে বলতেছে যে আপনাকে এই আব্বাসী খালা প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চাই উনি বলছে বিচার করা আমার কাজ না এই ঝামেলার দিকে আমি নাই আমি কি আমার ময়দানে আল্লাহর সামনে এই হিসাব দিতে পারবো না আমি কোনো দায়িত্ব নিব না প্রধান বিচারপতির দায়িত্ব এই দায়িত্ব নেন দেখে ওনাকে কারাগারে জেলখানায় দেওয়া হয়েছে দশ বছর তিনি জেল খাটছেন এবং ওই কারাগারে জেলখানায় তার মৃত্যু হয়েছে তাও তিনি হারুন রাহেমা তিনি একজন বড় তা তিনি আবুহানিপুরহম ব্যাপার আবুানিপুরহে অধিক ধৈর্যশীল অধিক চরিত্রবান কোনো মানুষ আমি দুনিয়াতে দেখিনি তিনি কেমন চরিত্রের ছিলেন একটা দৃষ্টান্ত দিলে তোমরা বুঝবা এক লোকের সাথে তার একদিন তর্ক বিতর্ক হয়েছে আফগানী তো ওই লোক আসে আফগানিভারে বলতেছে জিন্দিক জিন্দিক মানে বুঝছেন হ্যাঁ জিন্দিক মানে কি মানে কঠিন ভাষায় একটা গালি দিচ্ছে মানে আফগানীপার তা আবানিবা রহমতুল্লাহ উল্টাই বলা দরকার তুই জিন্দিক না কোথায় আল্লাহ ওই আল্লাহ তোমাকে মাফ করে দিক সোহান আল্লাহ যে আল্লাহ ভালো করে জানেন তুমি যেটা বলছো আমি সেটা নই সোহান জবাবটা দেখেন কেমন উত্তম চরিত্রের উত্তম আখ্লা মানুষ যে জিন্দিক বলে গালি দিতেছে আর উনি উল্টা তার জন্য দোয়া করতেছেন এটা কিন্তু সব মানুষের পক্ষে সম্ভব বড় আলম হলেও সম্ভব না দেখবেন প্রশ্ন প্রশ্ন করে একটু উল্টা প্রশ্ন করলে খেপি যায় গরম হয়ে যায় গালি গালা শুরু করে এরকম করে না এরকম দেখা যায় বর্তমানে ফেসবুকে ইন্টারনেটে কিন্তু আবুানিব গরম হইতেন না মেজাজ অত্যন্ত শান্তভাবে ভাবে সুন্দর তিনি জবাব দিতেন কেউ গালি দিল সুন্দর ভাষায় উত্তর দিতেন সোহান আল্লাহ আজকে আমরা আবুানিফলারীরা আবুয়ানিফ রহমতোল্লা আখলাখ বলে গেছে সব মানুষ করতেন না কিছু মানুষ তাকে অনুসরণ করতেন কিছু মানুষ করতেন না যারা আফানীপুর রহমতুল্লাহ আলী অনুসরণ করতে না উনি তাদেরকে কাপের প্রতিভা দিচ্ছে গালি গালাস করতেন আমারে না মানলে সব কাপের সব দিন থেকে বাইরে গেছে কথা বলতেন আবুানীপার আখলাখ থেকে অনেক দূরে সরে গেছে মৃত্যুবরণ করেছেন আল্লাহ বাগদাদের থাইজুরানীপা রহমতুল্লাহ দাপন করা হয় তিনি বাড়ি হলো কুফা মারা গেছেন বাগদাদে তৎকালীন কুফা দুই রাষ্ট্র তার প্রসিদ্ধের লোকেরা তাকে এত চিন্ত না কিন্তু সেখানে তিনি কারাগারে মারা গেছেন বাগদাদে তাকে দাপন করা হয়েছে ছয় বার তার নামাজ জানা হয়েছে ছয়বার সলাতুল জানা হয়েছে যে খলিফা তাকে দশ বছর জেলখানে আটকে রেখেছেন সেই খলিফা মানসুর কবরের পাশে গিয়ে জানাদা পড়ছেন এবং তিনি মারা যাওয়ার পরে ২০ দিন পর্যন্ত লোকেরা তার কবরের পাশে জানা যাচ্ছে এই কথাগুলো বলছেন আল্লা ববরুদ্দিন আইনি রাহমানিল আখিয়ার কিতাবের পঞ্চম খন্ডে তিনি এই কথাগুলো তাহলে এর দ্বারা বোঝা যায় যে ওই সময়কার। মানুষের ভিতরে আবুগানীপা রহমতুল্লাহ এর জনপ্রিয়তা আবুানীপা রহমতুল্লাহ প্রসিদ্ধি কেমন বিস্তার করেছিল যে বিশ দিন পর্যন্ত লোকরা এসে এসে তার কবরের পাশে জানাদা করছেন তার জন্য দোয়া করছেন বাগদাদে এসে এসে এই জন্য আবদুল্লাবনে মোবারক রাহেমা উল্লাহ আবদুল্লাবনে মোবারক হইল আবুানিপা রহমতলের ছাত্র এবং নাম করা প্রসিদ্ধ মহাদ্দ আবদুল্লাবনে মুবারক রাহেমাউল্লাহ তিনি বড় মহাদ্দিস বড় পকি বড় মুস্তাহিদ বড় জাহেদ তিনি একটা মন্তব্য করছেন এটা উল্লেখ করেছেন আমাদের ব্যাপারে দুইজনে উনার উস্তাদ আবু হানিফা রহমত সুফিয়ান বলছেন যে সবচেয়ে বড় ফখি এই যুগে আবুহানিফা হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বড় মহাদ্দে সুফিয়ান সাউরি যদি আবানি পরমতিয়ান দুইজনে এক হয়ে যান তাহলে আর আমরা দুনিয়ার কোনো কিছু কে ফরি না মানে হাদিস আর দুইজন যদি দুইটা এক হয়ে যায় তো দুনিয়ার কোনো কিছু কে আমরা আর পরীক্ষা করি আর দিয়ে সহযোগিতা না করতেন তা আমি অন্যান্য মানুষের মতই থাকতাম আমি আবদুল্লাবিনে মুবারক হইতে পারতাম না আবুানিফা রহমতুল্লাহ আফাহ তিনি সব মানুষের মধ্যে সবচেয়ে বড় ফকি ছিলেন আল্লাহ আল্লাহ সবানকল আয়ামের অনুসরণ করার আল্লাফাক তৌফিক দান করুন এ সকল করার তৌফিক দান করুন তাদের খেদমতকে তাদের ইস্তেহাদকে আল্লাহ রব্বাল আলমিন কবলে মঞ্জুর করে তাদের ইস্তেহাদের মাধ্যমে আমাদেরকে আমল করার আল্লাফাক তৌফিক দান করুন আমিন